সমিল্ল হি রহি অমন আহসনু কৌলম দ ই হ কল ইনি মিনল মুসলিম আসসালামক রামতনাম সীম নদ আজম আবাদ ফক শেখাল স্নতাম আসার واتباع الصحابة السابقين الاولين من المهاجرين والانصار واتباع وصيه رسول الله صلى الله عليه وسلم حيث قال عليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين من بعدي تمسكوا بها وعضوا عليها بالنواجذ واياكم محدثات الامور فان كل بدعه ضلاله ويا لمن ان اصدق كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه ও খেলা হদ হদ মহমদিন কলাম কলাম আসন মহমদ লহাজা জমা জমা তলিমা দদ্দ হলফরকা ওনকান লফজুল জমাতে নসল কৌমুজম স আকালিনতিনজমা দব হু আানসুরলফিল মুসলিম মুসলিমার মধ্যে যে বহু দল উপদল সৃষ্টি হয়েছে তার মধ্যে আহলি সন্নাত অল জামাতকে তার খাস রহমতি কোরআন ও সন্ন্যার ওপর অটল থাকার তৌফিক দান করেছেন সুতরাং যারা আহলে সন্না সত্যিকার অর্থে যারা কোরআন সন্ন্যার নির্ভেজাল অনুসারী এবং অনসারী হওয়ার জন্য সচেষ্ট তারা করেছে থেকে মুক্ত হয়েছে, তাদের আল্লাহ রব্বুল আলমেনের সুকরিয়া আদে করা উচিত বর্নালিল্লা তাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে চেনার জন্য শুধু মুখে দাবি করলে হবে না আহলে সন্না তাদের কিছু খুসুসিয়াত বৈশিষ্ট্য রয়েছে बैशिष्यगुलना घाटती थे तरफ आहलना घाटती धारावाहिक आलोचनाल ओसे आज के पर्व नम्बर ऊनचलिस चल्लिस नम्बर पर्व दिए शेष हो अल्लाह जान प्रत्येक भल कह সমাপ্ত করার তৌফিক দান করেন এবং প্রত্যেক মন্দ কথা কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করেন আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আল্লামা শেখ সাল ফৌজান হাফেজ আহ তালা বলছেন ফাসুল এ অধ্যায় ফিসে আহলি সনাত জামাহ আহলি সোন আল জামাতের গুণাবলী সম্পর্কে বা বৈশিষ্ট্য সম্পর্কে আহলে কার আহলি সুন্নতামাতের এই নামকরণ কেন হইল আহলুসামাত জামাতকে কেন আহলসুন্না বলা হয় কেন আহলসুন্না এবং জামা বলা হয় সন্ন্যতওয়ালা এবং জামাত জামাতওয়ালা আহলুসন্নতামা মানে আহল মানে ওয়ালা যারা সন্ন্যতওয়ালা সন্নতর অনুসারী এবং যারা জামাত বদ্ধ जामबद्ध कौर सन्नारित जरा एक दल बड़े जमत है जमीन सलाफगंज बर्णना रही है ओन खुन्ता हम हकर ओपर थको आ तुम जो एकाओ थो तरह तुम्हें हो जमाजन इब्राहिमा इब्राहिम आल्लम एक ओम्मा मान्मन होतेम इब्राहिम तो बैशिष्य सम्पर् शेख तमेम उल्ला जाोचन मोटामोटी छये छयटी बैशिष्ट आहिल जम বলছেন সোম্মা মিন তরিকা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পথ হচ্ছে আদর্শ হচ্ছে মনহাজ হচ্ছে এতে বাউ আসারে রসল্লাহ রসুরাহ সাল্লা সাল্লামের সন্ন্যার মানে এখানে সন্নাহ আসার আসারের বহু বচন আসার হদিস কে বলা হয় সুন্নাকে বলা হয় আর সুনাত বহু বচন হচ্ছে সুনান আসারের বহু বচন হচ্ছে আসার আসার বহু বচন হচ্ছে আসার যেগুলি আসারে পরিণত হয়েছে দুআ সেগুলোকে দুয় মাসুর বা মাসুরা বলা হয় ওগুলো কি বলা হয় দোয়ায় মাসুরা বলা হয় এখান থেকে বলা হয় তাহলে হদিস কে হদিস বলা হয় নবী করিমসাল্লামের कथा क्यों अनुमोदन तीन विषय आशार शब्द टी व्यवहार करसूल सलमर आशार मान सुन गुलसरण जमत मनह आदर्श हल्लामे सुनते आभ्य दिखे बा दिक्कत शुद्ध बाह्य दिश नये और शुद्ध आभ्यतरीण दिखे नरंग दुदिक दिक রসর উল্লাহ সাল্লামের আদর্শের অনসারী হওয়া বাতান এই যে বলেছেন ভেতরে থেকেও আর বাহির থেকেও মানে ভিতরের অবস্থা ভেতরে যে অন্তরের আমল গুলি রয়েছে সেগুলির ক্ষেত্রেও অন্তরের যে অবস্থা রয়েছে সেই ক্ষেত্রেও সালাফে সালাহিনের অন্তরে পেঁয়াজ থাকত না দিল সাফ কাল সালিম থাকত জি হ্যাঁ সালাফে সালাহিনের অন্তরে শির বিদাতের মহব্বত ছিল না জি হ্যাঁ সারাফে সালাহিনের যেমন বাহ্যিক অবস্থাগুলি ছিল কি যেগুলি ছিল শিরক মুক্ত বিদাত মুক্ত ছিল ঠিক তেমনই আভ্যন্তরীণ দিক থেকেও ছিল তো তাদের অনুসারী যারা হবে তারা এইরকম হবে বাতেনি দিক থেকে আর জাহেরি দিক থেকে কি হবে সুরমের সন্ন্যতের অনুসারী হবে পক্ষান্তরে সাহাযান বলছেন যে মোনাফেক মোনাফিকরা আভ্যন্তরীণ দিক থেকে রসরুল্লা সাসলামের আদর্শের অনুসারী না দিক থেকে তারাও রসুল্লাহ অনুসারী ছিল বাহ্যিক দিক থেকে রসুল্লাহামের তরিকা মোতাবেক চলতো নামাজ পড়তো যা কিছু করতে বলা হয়তো বাহ্যিক করত এ কথাই বলছেন आशार मान बोलते शेखान आशार बोला बर्णना हादिसगुली से कर्मगत हदीस हक आम अथवाचनिक हक अथवा अनुमोदन हक रसर सलम मैंने वर्णित हो नकल होता मिन पाओल कथा अन्य आदर्श गैिस और एक अनुभूत आशार आशारिया अनुभूत बाह्य देखा जाए जगह बाह्य नजरे आसार मानसरिकारिद नबी को बसत ये जगह दाड़ी खुदवा दी स्वयन गोईन जगह सुछाना टेत এগুলি ফলো করার কোন অমুক জায়গা দিতে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম আহত হয়ে ওহতের প্রান্ত থেকে ফেরার সময় বসেছিলেন সুতরাং আমরাও গিয়ে ওখানে বোঝব প্রথম বললাম বদরের প্রান্তে যেই জায়গায় বসে বসে রসল্লাম একগ্র চিত্তে আল্লাহর কাছে দোয়া করেছিলাম সাহায্য কামার জন্য ওই জায়গায় আমরা কি করবো এবাদতবন্দি করব বসবো ওখানে বসে বসে দোয়া করবো এগুলো বাহ্যিক আসার না বাহ্যিক আসার ইসলাম ফলো করার নেই বরং যারা বাহ্যিক আসার ফলো করেছে তারা অধিকাংশই সিরকি এবং বেদাতে লিপ্ত হয়েছে এই যে খন্দ কে সাতটা মসজিদ সেভেন মস্ক ছিল না সাতটা মসজিদ এখন কমে এসেছে আছে এখনো হ্যাঁ তো এই যে মসজিদ গুলো তৈরি হয়েছে এই করতে গিয়েছে এই জায়গায় বসে দোয়া করছিলেন ওই জায়গায় ওই জায়গায় ওমর করেছেন ওই জায়গায় উসমান করেছেন ওই জায়গায় আলী করেছেন সুতরাং কয়েকটা মসজিদ যে যেখানে বসে ওই যে বড় বড় সাহবাহ কেরমরা এবং সুর উল্লা সাহেব যে যেখানে বসে দোয়া করে ওই জায়গায় একটা করে কি করেছে তুর্কি मस्जिदी मस्जिद लाइन दिए आज नमज पढ़े बेचते तक आकजन नवज पढ़क नवजी नमज विदी जागे बेदा नमज ए रख्य आशार हीरा पहाड़े गुहा আ তারপরে সৌর পাহাড়ের গুহা এই জায়গায় নিয়েছেন এই জায়গাতে হেরা পাহাড়ের গুহায় তিনি গিয়ে নফল করছে কার কাজ যারা বেদাত করে অথবা সিরকে লিপ্ত তাদের কাজ এইগুলি আল সন্ন্যতল জামাত ফলো করে না আশা রে ফলো করে না আশার মানবীয় ফলো করে যেগুলো সত্যিকার আদর্শগত যেগুলো আসার অর্থাৎ রসুরাহ সাহায্যের কথা কাজ এবং অনুমোদন এগুলি ফলো করে তাই বলছেন শেখ সালে ফিরি কারণ বাহ্যিক যেগুলো রসুল্লাহামের চলা ফেরার জায়গা উঠা বসার জায়গা বা দোয়া করার জায়গা বা অমক তমক এইরকম বাহ্যিক যেসব জায়গা এগুলো তলাশ করা হচ্ছে শিরকের কারণ সিরকের লিপ্ত হওয়ার কারণ কামা হাসাল ওম সাবেক যেমন বিগত জাতিগুলো এইভাবে সিরকে লিপ্ত হয়েছে এটা ছিল প্রথম কি বৈশিষ্ট্য জামাত রসুর উল্লাহ আভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক থেকে কি করবে রসুল উল্লাহসাল্লামের সন্নতের অনুসারী আসার মানে এখানে সন্ন্যত দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এবং সাবিলক মহাজরিন যারা প্রথম সারির অগ্রণী ভূমিকা রেখেছেন ইসলামে তাদের পথের অনুসারী হওয়া রসুল্লাহ অনুসরণের পরে কার অনুসরণ করা যারা মহাজের এবং আনসারদের মধ্য থেকে সাবেক আউ্লী প্রথম সারির সাহাবাইকার আশায় মুবাসরা আর তারপরে ওই সমস্ত সাহাবাইকার যারা অনেক হাদিস মুখস্থ রাখতেন ধরেন অনেক তারা ফতুয়া দিয়েছেন সাহাবাইকারের পরে জি হ্যাঁ ফোকাহ সাহাব আজাদেরকে বলা হয় বদরে হাজির হয়েছেন সাবিকানাউ আলীম ওহদে উপস্থিত হয়েছেন खेल इन ग्रहणरण कर दल व्यक्तर नाम क्या व्यक्ति पर्जाए कि कारो भूलमुक्त क्यों ना क्यों जमात हिसाब शाहबाई कराम जमात जरा सावे आउल হক উপর প্রতিষ্ঠিত ছিলেন সুতরাং তাদের অনুসারী দ্বিতীয় বৈশিষ্ট্য তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে অতে্লাম আহলে সোনাত জামাতের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা রসুর উল্লাহামের যে ওসিয়ত ছিল ওম্মতের জন্য উপদেশ ছিল তার অনুসারী তারা তা ফলো করে কি ছিল সেটা হয়েছে কাল যেহেতু তিনি বলেছেন সোনান আবু দাউদের হাদিসে রয়েছে তোমাদের ওপর না আলহামানের ওপর আর কুমানে তোমরা তোমাদের ওপর না ইলাম আরবি গ্রামারে তোমরা শক্ত করে ধরো মজবুত করে ধরো হ্যাঁ বা তোমরা গ্রহণ করো বেসুন্নতি আমার আদর্শকে অসুন্নতি খোলাফা আর সেসব খলিফার সন্নত কে আর রাশেদিন যারা নিজেরা সঠিক পথের অনুসারী এবং মেহেদিন তার নিজেরা হৃদায় প্রাপ্ত রাশেদ্দিন তারা নিজেরা অন্যকে রাস্তা দেখিয়েছেন আর মেহেদিন তারা অন্যদেরকে তারা নিজেরা হেদায়তালাম যে আমার জীবদ্দশায় শুধু তারা হেদায়ত প্রাপ্তের কথা নয় আমার পরেও সাহবাঈ বা খোলা ফের আসে তারা কি হেদায়ত প্রাপ্ত এতে রাফেজি শিয়াদের খন্ডন রয়েছে যারা বলে যে রসুল্লা সাহা সাহাবির পর যখন খেলাফতির আসলো তখন তারা সকলে মুরতাদ হয়ে গেল ছাড়া বাকি সব মুরতা বলছেন তারা মাহদি থাকবে হেদায়তপ্রাপ্ত থাকবে বলে জানো বলেন নাই জি দলিল মনে রাখবে ভালো করে আমার পরে প্রাপ্ত থাকবে সাল্লাম আর তারা কারা খোলাফা তাহলে আহ বাকার হেদায়তপ্রাপ্ত মেহেদী হ্যাঁ ওমার মেহদি হেদায়ত প্রাপ্তি হেদায়ত প্রাপ্ত যেমন এবং মাড়ির দাঁত দিয়ে হ্যাঁ কামড়িয়ে ধরো আদায় অজু মানে কামড় দেওয়া দাঁতের কামড় তো দাঁত দিয়ে মাড়ির দাঁত দিয়ে আকড়ে ধরো সামনে দাঁত দিয়ে কেন বললেন সামনের সামনে সামনের দাঁত দিয়ে কেউ কিছু ধরে থাকে আর শক্তি দিয়ে যদি তো অনেক সময় দাঁত ভেঙে চলে আসবে হ্যাঁ কিন্তু মাড়িতে চেপে ধরলে অত সহজ না যে আপনি মাড়ি থেকে টেনে নিবেন তাই না এই জন্য বলা হয়েছে এইভাবে ধরো অর্থাৎ এখানে এই এই একটা এটা হচ্ছে ভাষার অলঙ্কার বুঝানো এই নয় যে সন্নদকে দাঁতে ধরার জিনিস সোনদকে দাঁতে চেপে ধরা যাবে ধরা যাবে না কিন্তু এটা দিয়ে বোঝা যেমন তুমি মাড়ির চেপে ধরলে কোনো কিছু সহজে টানা যায় না ঠিক তেমনই তুমি এমনার অনুসারী হও যাতে করে তোমার কাছ থেকে কেউ সন্ন্যতকে ছিনে না যেতে পারে তোমাদের সিঁড়ি তাতে লিপ্ত না করতে পারে এই ছিল এতক্ষণ পর্যন্ত ইতিবাচক পজিটিভ এখন ইতিবাচক শুনে নেওয়া ইয়াকুম অমহা তেল অমোর আর তোমরা নিজেদেরকে বাঁচাবে ইয়াকুম মানে ইয়া আসাদ মানে নিজেকে বাঘ থেকে রক্ষা করো তো এখানে তোমরা নিজেদেরকে রক্ষা করে বাঁচাবে অসাতিল অমুর নতুন নতুন কর্মকাণ্ড থেকে যেগুলি ধর্মের নামে থাকে স্বভাবের আশাই থাকে দুনিয়ার নতুন কাজকর্ম নাই দুনিয়ার নতুন সাইন্স টেকনোলজির যত কিছু রয়েছে সব নতুন কিন্তু অসুবিধা নেই এগুলি হচ্ছে দুনিয়ার ভোগের সামগ্রী কিন্তু দিনের ক্ষেত্রে নতুন কিছু যা সবের আশায় করা হয় এবং দিনের অংশ হিসাবে করা হয় এদের থেকে সতর্ক করেছেন এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে জেনে রাখো যে প্রত্যেক বিদাত হচ্ছে গমরাহি প্রত্যেক নতুন কাজ বিদাত যা ধর্মের না আর প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি ভ্রস্মতা তিন নম্বর তাহলে আদর্শ হইল কি যে রসুল্লা সাহায্যের আদর্শকে আহ জামাত আঁকড়ে ধরে থাকে কাকে দেখে তারা কি বলেছেন তারপরে বলছেন বৈশিষ্ট্য হচ্ছে যে তারা নিশ্চিত জানে এলমুল এখানে এল মানে অন্তর থেকে বিশ্বাস করা একটা হচ্ছে এমনি নলেজ জানি কিন্তু হয়তো বিশ্বাস করি না সন্দেহ রাখি না ওই জানা না এ হচ্ছে এমন এল যেটা পর্যায় নিশ্চিত নিশ্চিতভাবে তারা জানে যে আস্তাকাল সবচাইতে সত্য কথা হচ্ছে আল্লাহর কথা সবচাইতে সত্য বাণী হচ্ছে আল্লাহর বাণী ও খের আল হদি হরি মহাম্মদ আর সবচাইতে উত্তম আদর্শ উৎকৃষ্ট আদর্শ হচ্ছে মুহাম্মদ মোহাম্মদ রসুল উল্লাহামের আদর্শ যখন সবচেয়ে উত্তম আল্লাহর কথা আর সবচেয়ে উৎকৃষ্ট রসুল্লাহ আদর্শ তাহলে আল্লাহর কথার উপর আর রসুল্লাহ আদর্শের উপর অন্য কিছুকে অগ্রাধিকার দিতে পারে না পারে না তারপর কালাম আল্লাহ আল্লাহরিমিনুতরাং তারা আল্লাহর বাণী কে অন্য যেকোনো মানুষের কথার উপর প্রাধান্য দেই অগ্রাধিকার দেই। একদিকে আল্লাহ রাবুল্লা কথা বা রসুলের আদর্শের কথা আবু হানিফা শাফি মালিক আহলে সাঁতল জামাতের আদর্শ হচ্ছে যে আল্লাহর কথাকে রসুর কথাকে প্রাধান্য দিতে হবে কথা বললে হবে না যে আমাদের মজা হবে কি আছে হাদিস সহি মনসুখ না। জয়ীফ না সাজ মন করো না হ্যাঁ আর বলবেন যে না আমাদের মজা না সে হাদিস মানব না এই হাদিস সম্পর্কে যদি কোন সাহেব বলতেন এটা মন সুখ তাহলে সেটা ঠিক কিন্তু আপনার এই বলার অধিকার কোথায় যে আপনি মনসুখ বলবেন হয় রাসুর উল্লাহ নিজে বলবেন যে এটা রোহিত আর না হলে সাহাবিরা বলবেন আমরা আগে করেছি তারপরে নবী সাল্লা সাল্লাম বলেছেন না এটা করতে হবে না যেমন কবর জ হ্যাঁ বা শেষখানে আমরা এটা করতাম না আগে করতাম এইরকম কোনো প্রমাণ থাকলি তখন রোহিত নিয় না বলেছেন সাহাবিরা বলেছেন আমার রফেদান শুরুতে করতো আর করি না পরে নিষেধ করা হয়েছে তাহলে এই মনসুখ দাবি করা তাদের ভ্রান্ত দাবি আর এটা শুধু আমার কথা না বড় বড় হয়েছে এটা আমি বললে তো কড়া লাগবে না না আমি বিদ্যুৎ হক কথা তুলে ধরছি আর এত বড় মহাদেশ আল্লাহ রাহেমা যে মোদিনাই বসে সারা লিখছেন না সাহির আর বলছেন যে কুল্লুন সুন্নত সবটাই সন্ন্যতুন হাত উঠানো সুন্নত আর মাঝে মধ্যে ছাড়াও সন্ন্যত ঠিক আছে এতদূর তো আসুন এত দূর চলে আসলে তো হয় যে ঠিক আছে রফায় আর রফায় দেন মাঝে মধ্যে ছাড়াও আর সন্নতে কি বলে ওয়াজিব সেটাকে বলে যে একেবারে বাধ্যতামূলক আর সব সবসময় করে যেতাম যেমন দু আয় কোন সন্ন্যনাথ মাঝে মাঝে ছাড়ি নেই মাঝে মাঝে হারমাইন শরীফানের ছাড়ে না মক্ক উদ্দিনে ছাড়ে না ছাড়া দেয় সুতরাং তারা কি করে প্রাধান্য দেয় আল্লাহর বাণী কে অন্য অন্য লোকের বাণীর কথার উপর অনাহিয়া মোহাম্মদ আল্লাহিয়া কুল্লিয়ারিম আদর্শ আদর্শকে তারা অগ্রাধিকার দায়ী আগে রাখে যে যেকোনো ব্যক্তির আদর্শের উপর রাজনীতিতে আমি ধরেন বাদে বিশ্বাসী আমি অর্থনীতিতে অমুক বাদে বিশ্বাসী না এটা চলবেন না আপনার জীবনের সার্বিক ক্ষেত্রে হাদিও মোহাম্মদে বিশ্বাসী হইতে হবে সালাই সালাম মোহাম্মদের আদর্শ বিশ্বাসী সর্বরী মোহাম্মদ রসুল আদর্শ বিশ্বাসী জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার ব্যক্তি জীবন হবে মতো আমার পারিবারিক জীবন হবে মোহাম্মদ অনুযায়ী আমার অর্থনীতি রাষ্ট্রনীতি সব কিছুর নীতি হবে নবী কার্লামের আদর্শ অনুযায়ী কারো আদর্শ কে কখনো অগ্রাধিকার দেব না কোন যুগে না যে আজকাল যুগটা রকম হয়ে গেছে সুতরাং এখন ইসলামের দণ্ডবিধান না অন্য কিছু না চলবে না চলবে না তাহলে মুসলিম হতে পারলো না ও তোমে না যদি অস্বীকার করে তাহলে তখন কুফরী হবে আর যদি দুনিয়ার গরজের স্বার্থে কোনো কিছু করে তাহলে বা হবে যেমন আল্লাহ বলেছেন যখন আহলি সন্ন্যতাল জামা চার নম্বর বৈশিষ্ট্য কি বল হল অগ্রাধিকার দেয় আল্লাহ মানিকে আর রসুল্লা সাল্লামের आदर्श के चेना जाए। ना जे चेना जे नाम आता हिता बस नामनाथ के जनगण जान नाम टर्मेश जरूरी ना इंडिया बांग्लादेश सामद होते सामदे आहलिन्ना जमीन तेमरम কি বলে চেনা যেত আহলে সোন জামাত বলেও চেনা যেত আর আহলুল কিতাব যেমন বর্তমান যুগে আর না হয় সালাফি বলে জানা যায় আর না হয় আনসারু বলে মেসরের সুডানে জানা যায় না হয় মোহাম্মদি বলে জানা যায় নাম বড় কথা নাই নামে কোনো কাজ দেবে না যদি আদর্শ ঠিক না থাকে যারা এই আদর্শে বিশ্বাসী যে বৈশিষ্ট্য গুলি বর্ণনা করা হচ্ছে তাদের যে কোন একটা নাম হইলেও কোন দোষ নেই আর যদি মুসলিম আমরা মুসলিম গুরুপ মুসলিম দল এটাও পাড়া পাড়ি আর এর বিপরীতটাও বাড়াবাড়ি যে আহাদিস নাম না নিলে জান্নেন ওইটাও বড়া কথা বোঝা গেছে আমি আহলুদ হাদিস আসুল হ্যাশ আহ জামা সালাফি আহলে সোনা পরিচয় দেওয়ার জন্য বলবো কিন্তু আমার আলোচনা হাফিজ্লা এই চতুর্থ বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন যে চার নম্বর বৈশিষ্ট্য বললাম সেটা কি ছিল যে আহলে সতাল জামাত আল্লাহর কথাকে এবং রসুল্লা আদর্শ আগে রাখে বলছেন তাদের মর্যাদা সম্মান সবচেয়ে বেশি আপনার অন্তরে যদি কোরআন হাদিসের দলিলের সম্মান বেশি থাকে ওই সবচেয়ে বেশি তার গুরুত্ব এবং প্রাধান্য দিয়ে থাকে ফিল ইস্তিদার দলিল পেশ করার জন্য আগে যুক্তি পেশ করবেন না আগে আকলি দলিল পেশ করবেন না আগে কোরআনে কারিমে থাকলে কোরআন আয়াত পেশ করবে আর তারপরে রসুলামের হাদিস পেশ করবে তারপরে এটা মনে রাখবেন সঠিক তরিকা হাদিস যদি সহি বোখারিতে থাকে মুসলিমে থাকে আর ওই হাদিস ইবেনবাজা তো আছে তিরমিজি তো আছে আপনি বোখারি মুসলিমকে উপেক্ষা করে বলবেন না যে ইবেনবাজার হাদিস তার কাছে আলাদা কিন্তু ওই হাদিসটাকে আপনি হালকা করে দিলেন এভিনে মজা বলতে গিয়ে বা তার কোথায় বলতে বলতে হয়তো বাই তো আছে হাদিস তার কথিনী আছে কিন্তু তার আগে বোখারি বলতো আপনার তারপর মুসলিম বলতে হবে তারপর আবু নাম নেবেন আপনি তো বলছেন যে তারা সবচেয়ে বেশি কিতাব সন্ন্যাক করে শ্রদ্ধা করে এবং নাস। তারা প্রাধান্য দিয়ে থাকে অনসরণের ক্ষেত্রে মানুষের কথার উপর মানুষ আমল কে কার ফতুয়া হ্যাঁ ওল উক্তি পড়াশোনা করে এই না যে একেবারে উপেক্ষা করে এই বাড়াবাড়িও কিছু লোকের মধ্যে রয়েছে আলেমদের মধ্যে যে না না না কে কি বলেছেওয়াজ কি বলেছে না না দেখো না না সুদিন কি বলেছে দেখবো না হ্যাঁ সাইফিন কি বলেছেন না না না তার কাছে কোন গুরুত্ব নেই এটা চরম বাড়াবাড়ি এইভাবে গুমরা হয়েছে যেন এই লোক বলতে চাইছে যে বলছে যে না এই সব আইমাইকেরামদের উক্তি আমরা নকল করবো না আর বলবো না সে যেন বলতে চাইছে যে আমিও ইভিনে তেম মতো মুস্তাহিদ হয়ে গেছি আমিও সাইফুলের মতো বড় মুস্তাহিদ হয়ে গেছি আমিও আলবাণীর মত বড় মহাদেশ হয়ে গেছি কথা বোঝা গেছে এইরকম কিছু আমাদের উপমহাদেশে আছে তাদের মানহাজ থেকে সতর্ক করছে তারপর হাদিসের সাহাবাহিক উক্তির কথা উল্লেখ করব তারপর তাবাইন্দিনের কথা চার এমামের কথা ইমাম বখারি কি বলেছেন মুসলিম কি বলেছেন তারপরে তখন অন্যান্য যারা ওইরকম গবেষক আইম্মাইক রাম যারা কোন আলবানি কি বলেছেন ভালো কথাই ভালো কথা আপনার কথা শক্তিশালী হবে যে আপনি হ্যাঁ একা না বরং আপনি এক বিশাল এক সাথে আছেন আপনি আল্লাহর কথা হচ্ছে সবচেয়ে সত্য কথা সাতাশিতে রয়েছে ওমান আজদাকল হাদিসা বাণীর দিক থেকে আল্লাহর বাণীর চাইতে বেশি কার বাণী সত্য হতে পারে তারপরে আয়াত নম্বর উনষাটে রয়েছে যে আয়াত আপনাদের আশা করি মুখস্থ আছে অনেকের ইমান ও আত্মীয় আল্লাহকে মানো রসুল সাস মানো এবং তোমাদের আর তারপরে দুনিয়ার ক্ষেত্রে যে আল্লাহ নেতৃত্বে দিয়েছেন তাদেরকে তারাও অলিল আম্র সুতরাং তাদেরকেও বৈধ কাজের ক্ষেত্রে বৈধ বিষয়গুলির ক্ষেত্রে আইন কানুন ক্ষেত্রে মানতে হবে দেশের আইন কানুন মেনে চলতে হবে আল্লাহ কথা বলছেন কিন্তু ফাইতানা জাতু হিসাইন যদি আপোষে বিরোধ সৃষ্টি হয় শাসক এমন কথা বলছে যেটা কোরআনের উল্টা হাদিসের উল্টা হ্যাঁ দ্বাদশের উল্টা অথবা আলেম এমন ফতোয়া দিচ্ছে যেই ফতুয়া হাদিসের বিরোধী হ্যাঁ কোরআন বিরোধী হ্যাঁ সহিবিরোধী ফরুদ্দু এর আল্লাহ ফিরিয়ে দাও কার দিকে আল্লাহর দিকে কোরআন করিমের দিকে রসুল সাল্লা সাল্লামের দিকে তখন আর ওই ভুল আলেমের ফতোয়ার দিকে ফিরিয়ায় না ভুল কোন শাসকের সিদ্ধান্তের দিকে ফিরে হয় না সমস্যার সমাধানকে আর উদ্দু আল্লাহ রসুল জি আনুগত্য ক্ষেত্রে তিন বা চার বলেন শাসক আর আলেম যদি দুটোকে দুই করেন তাহলে চার হয়ে যায় আল্লাহ রসুল আর তারপরে অলামান এবং শাসক কিন্তু বিরোধ যখন হবে তখন সমস্যার সমাধান মীমাংসার জন্য একমাত্র ফিরে আসতে হবে আল্লাহর দিকে তার রসুল সাল্লিসের দিকে আহলুল কেনলেন একটি নাম হচ্ছে আহলুল কিতাবনা শুধু আহলুল কিতাব বলবেন না শুধু আহলে কিতাব কে ইহুদিনা সারাক আর শুধু আহলে কোরআন বলবেন না শুধু আহলে কোরআন যারা হাদিস হ্যাঁ অমান্য করে অস্বীকারী জামাতের উপর তখন কতি শব্দ হবে যে যাকে আহলে সন্ন্যাত বলা হয় তাকে বলা হয় আহলুল কেতাবসন্না কেন আহলুল কেতাবনা বলা হয়েছে কিতাব এল কারণ তারা এবং আল্লাহর কালামকে আল্লাহরণীকে যে কোনো মানুষের দিয়ে থাকে এবং রসুল্লা আদর্শকে তারা মজবুত করে ধরে এবং রসুল আদর্শকে সমস্ত আদর্শের উপর প্রাধান্য দিয়ে থাকে সেই জন্য তারা আহলুল কিতাব মানে কোরআনের অনুসারী হল ও সন্না এবং হাদিসের অনসারী হইলিকা লুকিবহাজ আল্লা কাবি শরীফ এই জন্য তাদেরকে সম্মানিত উপাধি দেওয়া হয়েছে আহলুল কিতাব ও সন্না বা আহলুল সন্নাতেওয়াল জামা অর্থাৎ তারাই একমাত্র কোরআন সন্ন্যার নির্ভেজাল অনসারী অন্যান্য অন্য বাতিল বা গোমরা ফিরকা গুলির মাঝখানে হা দা নীলকিত যারা কোরআন এবং সোনার থেকে বকর পথে চলে গেছে মিনফেরা কাহালি দলাল গোমরা ফিরকা যেমন কাল মোতাজ জেলা যেমন মোতা জেলা ওালখাওয়ারেজ খারেজিরা আফেজা শিয়ারা অমান ওয়াফা কাহম এই রকমই আশ আরি আর এই বহু যারা বিভিন্ন ক্ষেত্রে গোমরাহি শিকার হয়েছে এরা ফিয়াকু আলিমিবা যারা গুমরা গেছে বা তাদের অনুসারী হয়েছে এদেরকে আবার আর নামে নামকরণ করা হয়েছে ওদেরকে কি বলা ও সুম্মু আহলাল জামাত এদেরকে জামাতলা বলা হয় তাহলে আহল সন্ন্যতাল জামাতের আর নাম কি হ্যাঁ আহলুল জামা আহলুল জামা আর আরেকটা নাম হচ্ছে আহল উল জামা জামাত হচ্ছে। হয়তার বিপরীত হচ্ছে জামাত সন্না যারা কোরআন এবং সন্নাকে মজবুত করে ধরে ইফিদুল ইসতেমা আলী এটা প্রমাণ করে যে তাদের মধ্যে ঐক্য রয়েছে सम्रीति रहा भाषा रही है सब मजबूत क्यों अंतरे शत्रुता क्यों थरत क्यों थे दिन उत्स हम एक बुर्जन तो मान दिन नषय দিন নিয়ে আমরা কোরআন করিম থেকে দিন নিয়ে আমার রসুলের আদর্শ থেকে সুতরাং কেন আমাদের মধ্যে যারা হকের উপর একত্রিত হয় তাদেরকে জামাত বলা ছোট হোক আর বড় হকের উপর যদি ঐক্য পারে তাহলে তাদেরকে জামাত বলা হয় আর অনেক বড় যদি দল হয় কিন্তু তারা বা তেলের ওপর একত্রিত হয়েছে বা বিভ্রান্তির ওপর গুমরাহির ওপর একত্রিত হয়েছে বেশ কিছু গুমরাহ সেটা জামাত নয় যদিও সংখ্যাগরিষ্ঠ সেটা হোক না কেন জামাতমা জামাত বলা এস্তেমা একত্রিত হোক অদিত্য হালফুরকা ওর বিপরীতটা হচ্ছে বিচ্ছিন্নতা ওয়াইন কান জামাত ইসমাল ন এই জামাত মানে হচ্ছে ইতিমায় একত্রিত হওয়া কিন্তু পরবর্তীকালে জামাত বলা হয় কাকে এমন একটি গোষ্ঠীকে দলকে বলা হয় যারা একত্রিত হয়েছে জামাত মানে দলবদ্ধ কিছু লোক এদেরকে জামাত বলা হয়েছে আরবি ভাষাতে পাঁচ নম্বর বৈশিষ্ট্য এখন বলছেন ইমাবি ইব্রাহিম আর আহেলু সতাল জামাতের পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে যে তৃতীয় তাদের উৎস হচ্ছে দিনের উৎস দিনের উৎস এমন তাইমের রাহমাল তিনটি উৎস বর্ণনা করেন যদিও ফেকার ক্রেতাবাদীতে চারটি উৎস বলা হয়েছে চারটি উৎস বলা হয়েছে কেন चार नम्बर उल्लेख कर दिन जार ओपर निर्भरशील हो जाएल ज्ञान अर्जुन क्षेत्र और दिन पालन क्षेत्र सम्पर्जान तृतय दलिल तृतय उत्साह বা আদাল আস লাইন দুটি যে প্রথম বর্ণনা করা হইল বুনিয়াদী বিষয় বা দলিল বা মূল বিষয় করান এবং সন্না তারপরে ইজমা কাকে বলা হয় এখন ইজমা তো খুব নাম শুনেন কিন্তু ইজমা মানে কি আজমা ইউজমা মানে একমত হওয়া আজমা ইজমা মানে একমত হওয়া এটা শাব্দিক অর্থ যারা অসুল ফিখের পন্ডিত তারা এর সঙ্গে বলছেন একমত হয়ে যাওয়া কোন একটি ধর্মীয় বিষয়ে কোন একটা দিনী বিষয়ে এক যুগের আলমদের একমত হয়ে যাওয়া এর মাধ্যমে এটাও জানিয়ে দেওয়া যে এক যুগের আলেমরা একমত হয়ে গেল পরে পঞ্চাশ একশো বছর পরে এসে কেউ যদি বলে যে না না ওইটা মানে তাহলে ওই যুগের সমস্ত ওলামা মানে কি তারাই তো ওম্মতের নেত্রী স্থানে উলুলো আমার কারা তারাই তো তো সারা বিশ্বের যেখানে মুসলিমরা রয়েছে সেখানকার সমস্ত অলামা যারা অলামা অলামা মানে আবার প্রত্যেক মসজিদের ইমাম সাহেব নয় আর প্রত্যেক মাদ্রাসা ফারেগ হইলেই নয় ফারেগ হয়েছে সে আলেম না না না এগুলো আলেম আলেম মানে ক্ষুদ্র তালেবেলিম হ্যাঁ মকতের কেউ একটু মাধ্যমিক প্রাইমারির কেউ বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোঝা গেছে কেউ কলেজ সব তালে এলিম আমরা সব তালেবে এলেন আবার আলেম বলিয়েন না সব তো আলেম কারা যেমন বর্তমান যুগে বিশ্বের সবচেয়ে বড় বড় আলেম শেখ ইমিন আলবানী তারা আলেম জি আরো এইটা বুঝে এবং তারা বলেন আলেম বললে এদেরকে আলেম বলতাম ওনাদের এতেকালের পরে শেখ সহ ফৌজান শেখ আব্দ আলী শেখ এরকম বড় বড় যারা আছেন হ্যাঁ এরা জিবরিনেখ জিবরুল তিনি তিনিও চলে গেছেন এই আলেম বলবেন কিন্তু ব্যাস যার কিছু ইসলামের খেদমত আছে দিলেন আলেম বোয়া আলমদি বইলে থাকলেও তো কাজ হইতো আল্লামা আল্লামা জি হ্যাঁ আলেম আলেম কি ও দলিল বলতে পারবে না শুধু ওর বক্তব্য মশাল্লাহ আল্লামা জি হ্যাঁ বক্তব্য ভাষা করতো ব্যাস মানুষকে আকৃষ্ট করতে পারে ও আল্লামা সাহেব হয়ে গেল জি হ্যাঁ বিশেষ করে পাকিস্তান আর বাংলাদেশে তো আল্লামা হওয়ার জন্য এলেমও লাগে না পাকিস্তানে এরাও তো আল্লাহ হ্যাঁ আল্লাহ মানে মহাজ্ঞানী সুফহানি কেমন জিজ্ঞেস করে ওই যে মহাগ্ঞ বনে গেছে ওকে যে তুই কি মহা হয়েছিস তুই কি যে করবি আল্লাহ জান ছয় নম্বর বৈশিষ্ট্য আস বলছেন ছয় নম্বর বৈশিষ্ট্য আল বিদ্দিন আহলুসল জামাতের বৈশিষ্ট্য হচ্ছে যে এই তিনটি দলিল দিয়ে বা তিনটি মূলনীতি দিয়ে তিনটি মূলনীতি কি হরান সন্না আর এই তিনটি দিয়ে তারা ওজন করে মাপ করে ওই সমস্ত আমল গুলি কি বা আকিদাগুলি কি যেগুলি মুসলিম আলেম এবং জনগণরা রাখে বিশ্বাস করে সেগুলি কথাই হোক তাদের অথবা আভ্যন্তরীণ আমল হোক ভিতরের বিষয়ে আকিদার বিষয় হোক আও আহিরাতিন অথবা বাহ্যিক আমল হোক কোরআন এবং হাদিস আর এজমা দিয়ে ওজন করে যে কার নামাজ ঠিক কার নামাজ ঠিক নাই কারদা ঠিক ঠিক কারণ নবী জীবিত না মৃত। নবী নূরের পয়দা নয়দা হ্যাঁ বোঝা গেছে না এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে কথার ক্ষেত্রে কোন একটা কথা বলার ক্ষেত্রে কোন একটা ফতুয়ার ক্ষেত্রে এই ফতুয়া ঠিক না ঠিক নাই কি দিয়ে ওজন করে কোরআন দিয়ে সন্না দিয়ে আর এজমা দিয়ে এটা হচ্ছে ছয় নম্বর বৈশিষ্ট্য আলি সোনা জি তাহলে যদি কেউ ওজন করে এত বড় আলেম বডি দেখে আলেবাস লেবাস পোশাক দেখে আর এসব বিষ আল খালে বড় বড় উঁচা উঁচা টুপি আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান কিন্তু যত বড় টুপি তত বড় আলেম জি হ্যাঁ ঠিক না যত বডি ভারী তত বড় আলেম জি যত বড় মাদ্রাসা ভারিক তত বড় আলেম বড় মাদ্রাসা ফারেক হলি যে বড় আলেম তার না मदात फी बेदा मदे ती हेलिकप्ट चले तो बड़् तीन दिए मानसरा जिसमस्त आकदा रखे अमल कर कथा सबकि आभ्यरण विषय हक और बाह्यिक विषय हक गिम्म लोकन बदर जड़ित सबकिन मूल नीति दिए बड़ डाटर कार हाथ बेसि कुरान हाथी दी कुरान सुनार एजमा दिए ओजन करा दरकार नहीं अपना रोग खुब भलो खूब दौड़ बुझा जा दुनिया, दुनिया আহলে সুন জামাত যারা ফহমিয়া আল উন হাজির তিনটি ওসুলকে কোরআন এবং সন্নার এজমাকে মিজান বানাই দাঁড়িয়ে পড়লাম কিছু লেবায়ান হক সত্যকে প্রকাশ করার জন্য মিনাল বাতিল বাতিল থেকে যে এটা হক এটা বাতিল ওয়ালহাদি মিনা দলাল এটা হচ্ছে হেদায়ত এটা হচ্ছে গুমরাহি যা মানুষের থেকে হয়ে থাকে মিন কোনো কথা এটা বললো কোন একটা বক্তব্য রাখলো এই বক্তব্যটা ঠিক না ভুল ওজন করতে হবে কি দিয়ে কোরআন এবং সন্না দিয়ে এ দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা ঠিক না ভুল কি দিয়ে ওজন করবেন কোরআন সন্না এজমাদি ষাট বছর আগে চলে যান তো কোন তফসির পাবেন না কোন তসির পাবেন না যে একামতের দিন মানে হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা আর সাইদ কুতুব এদের লিখনই এমন না প্রভাব সৃষ্টি করলো এক সেন্ড মানুষের ওপর আর এমন প্রভাব চালাইলো যে একামতের দিন মানে ক্ষমতা নেই মানে দিনই কায়ে হয়নি যতুই সহিষ্ট কথাগুলি দেখান তো দেখি সাহাব এ কালামের উক্তিতে তাবা ইন্দর উক্তিতে তাবা তাবের উক্তিতে আবু হানিফা শাফি মালিক আহমদের উক্তিতে দেখানো দেখি কি বলেছে যে রাষ্ট্রীয় সীরকে এটা भूल्याल कर जमा दिए करते हैं तल जम केजन करते ना बेदा न যেগুলি সম্পর্ক দিনের সাথে মানুষের আমল যেমন হালাল হারাম এখন হালাল হারামের মশলা আসলে একটা ব্যাংকিং সুদ হালাল না হারাম কি করবেন করার জন্যই জমা দিয়ে হ্যাঁ তারপরে হালাল না হারাম করবে এইভাবে যতগুলি বিষয় আসতে পারে फल पाप ना आसल सूतरा कम्पिटार व्यवहार करा आसल कम्पिटार करा नेट व्यवहार करा जाट दिए पापना करें इंटरनेट जाए मोबाइल व्यवहार कर दुनिया पसबास करा जायज क्या एसिरो बसबाज करा जा सर देना बोलें देखाओ तो सोनाते बचे बक्त करते हैं दुनिया এসির ঘরে বসে পাপনা করলে এসির ঘরে বসে যদি বেদাত কেউ ছড়াই তাহলে বেদাত করেছেন দাবি করলে হবে না এজমার জন্য একটা কিছু নীতিমাল আছে যেটা দিয়ে আপনি কন্ট্রোল করবেন না হলে যদি দাবি করিল এজমা হয়ে গেছে চার মজাব এক মজাব মানা मनसुख गलि ठीक ना चलो ना? ना तो कजमा टा हमारी एजमा बु शुदू दावी मात्र কন্ট্রোলে সেটা হচ্ছে যার ওপর সালাফে সালেহিনরা রাজছিলেন। যেই এজমা সালাফে সালেহিনরা করেছেন সালাফ বলতে নবী শাসনের পরে সাহাবাহ কেরামদের জমানের ইজমা হয়ে গেছে তারপরে কেউ যদি দাবি করে যে চতুর্থ শতাব্দী তেজমা হয়েছে পঞ্চম শতাব্দী তেজমা হয়েছে মিলাদ করতে হবে ছষ্ঠ শতাব্দী তেজমা হয়েছে এগুলো বাতিল ইজমান বাতিল ইজমানো যা গেছে জামানায় এজমা হইতে হবে এটা হচ্ছে তার একটা দাবে কারণ যে যুগের সাথে যুগ তাবে আর তিনটি স্বর্ণ সাথে কেন দুটি কান বর্ণনা ফিল ইজাহাল বলছেন যে এই সাহাবাই কেরাম তেমা কেউ দাবি করলে গ্রহণযোগ্য নয় এই জন্য অনেক বেশি হয়েছে তখন সেটা সম্পর্কে সম্যক একটা ধারণা নিয়ে আসা যে সবাই এই বিষয়টিতে একমত হয়েছে তখন বুঝবেন যখন অনেক মত হয়েছে তখন এমন হতে পারে একটা দল আর সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে মুসলিম মুসলিম জাতি তখন এটাকে আয়ত্তে আসা এই যুগের বিষয়টাই এটা বলা মুশকিল এটা বলা মুশকিল কাসর আল ইতালাফ দ্বিতীয় হচ্ছে অন্ত ফিল ওম্মা এবং মুসলিম ওম্মাতে ছড়িয়ে পড়েছে এই দুটি কথার ব্যাখ্যা পরে সাহাবাহাম তাবা তাবের পরে এজমাকে দুটো কারণে আয়ত্তে রাখা যাবে না কন্ট্রোল রাখা যাবে না এজমার একটা কায়দা কানুনের এজমাকে একটা কায়দা কানুনের মধ্যে নিয়ে আসতে পারবেন না আরো কোন দলকে বলেছে হচ্ছে এতে উম্মাফি আক্তারিল আজ মুসলিম জাতি এত দূর দূরান্তে ছড়িয়ে গেছে দিয়ে স্পেনে পৌঁছে গেছে আমদুলুস হ্যাঁ ইসলামিক রাষ্ট্র হয়েছে সেখানে আপনার তুর্কিস্তান চাইনাতে ইসলাম চলে গেছে উত্তর দিকে আজহারবাই যান উজবেকিস্তান যে সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার সাথে একসময় চলেছে সোভিয়েত ইউনিয়ন সেই দিকে চলে গেছে এইভাবে আপনার আরো যদি জান তাহলে মালয়েশিয়া ইন্ডোনেশিয়ায় চলে গেছে मरक्केशिया मालयम चीन ओलम कारम्मत विस्तृत सूतरा दावी दबर सत्यता सब्यस्त कर स्वीकृति देश्क হয়েছে কি অনেক অল উক্তি রয়েছে বলেছেন তিনটি দলকে সামিল করা যেতে পারে কিন্তু অনেকে বলেছেন আসল এজমা হচ্ছে সাহাবাহের যুগের এজমা আর তারপরে এজমার বাস্তবে প্রমাণ করাই মুশকিল হতে পারে যে একশো জন আলেম একমত হয়েছে পাঁচ জন বা দশ জন হ্যাঁ ভিন্ন মত পোষণ করে এই একশো জন জানতেই পারেন যে আমাদের বিরোধী আছে সুতরাং করে হলো। হলো। হইল ইসব মাসাইল রয়েছে সেগুলো দুই ভাগে বিভক্ত এজমার মাসাইল আর ইতলাফি মাসাইল এজমার মাসাইল আর এখতলাফি মাসাইল ইজমার মাসাইল যেমন পাঁচ অক্ত নামাজ ফরোজ পাঁচ অক্ত সালাদ ফরো এজমা জাকাত ইসলামের তৃতীয় রুকন এই মাছে কিনা হ্যাঁ শ্যাম রমজান মাসের শ্যাম জীবনে একবার হজ ফরোজ এবার বোঝা গেছে ওমরাহ ওমর ফরোজ নাকি সন্ন্যাতাফ এখতলাফি মাসলা ঠিক আছে হ্যাঁ তারপরে জাকাত ব্যবহারিত স্বর্ণে বা চাঁদিতে জাকাত লাগবে কিনা ইত্তেলাফি মাসলা ঠিক আছে সালাতে এমামের পেছনে সুলা ফাতে পড়া যাবে না যাবে না মাসলা। মাসা গেলছে। সালাতের মধ্যে রুকুন কতটি আর ওয়াজেব কতটি ইতালাব আছে না নেই ইতালাব আছে হজে রকুন কয়া ইতালাব আছে না নেই ইতালাব আছে কারণ কিছু কিছু মজাহির সহমার ও সাহিকে ওরা বলছে রকুন বলছে না ফরজ বলছে না রকুন ফরজ বলছে না ইতালাফি মাসলা। কিন্তু হজের একটা অংশা যখন হজের একটা অংশ তখন বলছে এজমা আছে হবেই না হজ নাকি ওয়াজেব দম দিয়ে করে ঘাটতি করুন তখন ইখতলাফ এবার বুঝতে পেরেছেন যত মাসাইল আছে হয় এজমাই মাসাইল আর না হয় এজমার মাসাইল না হয় ফল এই সম্পর্কে জামাতের দৃশ্যভঙ্গি তা নিয়ে আলোচনা হলো আর তারপরে চার নম্বর কেন উল্লেখ করলেন না অথচের উৎস হচ্ছে চারটি আমরা পড়েছি ওসুল কিতাব উল্লাহ কোরআন সন্ন্যাসুল্লাহ এজমা আর আরেস তেয়াস মানে একটা বিশেষ সঙ্গ আছে সহজ ভাষা বুঝাইতে হলে কোরআন সোনার আলোকে फिट कर ललिल पासीना मसलारलिले हाँ ना कुरने ना हादी ना इजम्ते क्योंकि मसलारे दलिल पे ए मसलार, मसलार की फिट कर लूलना दृष्टिभंगी तो भूल करतेदल बोलना पेयजना इतना তিনটাই শুধু উৎস আরেকটা চারটি উৎস তাই বলছেন তম্বি সতর্কা শেখ বললেন ইসলামের চার নম্বরটা কেয়াস কেন বললেন দলিল বা যেটি উৎস কেয়াস বা অহওয়াল কেয়াস সেটা কেয়াস কেয়াস কেন বললেন না লিয়ানাফনফিহে কারণ কেয়াসের ব্যাপারে ফেজমা নেই কোরআন শুননা এজমা মানতে হবে এজমা কিন্তু কেয়াস মানব কি মানবো না দলিল হিসাবে এখতেলাফ ফের ইতালাফ রয়েছে যারা পণ্ডিত তাদের এখতলাফ রয়েছে কামাফু নাম অন্য অন্যন্য দলিল ক্ষেত্রে বা ক্ষেত্রে তার মধ্যে একটি যেমন সাহাবাই খেরম আমল দলিল হবে কিনা সাহবাই খের আমল দলিল হবে কিনা এখতেলাফ আছে একদল বলছে সাহাবাইকার আমল হুজ্জাত দলিল আর দল বলছেন না সাহাবাই কেন আমল ভুল হইতে পারে জি সুতরাং সেটাকে যাবে না রকম আরো বেশ কিছু বিষয় রয়েছে মারা জিও আলু যেগুলি যারা জানতে চাইবে তারা ওসুল ফেখের কিতাবের দিকে প্রত্যাবর্তন করবে হাজা ওসালাম মহম্মদ ওসাই ইজমাই রব্বিকমস্লাম রব্বির আলমিন منه করুন ক